দিয়েছে আমরা কিন্তু আমরা বাইনেছি নাকি আমরা কি মুশ্লাইনেছি আমরা মানি না আমরা কিছু নাকি সম্মানিত উপস্থিতি এই আমাদের আমাদেরকে চাহিদা এইটা আমাদের একটা নিয়া। এটা একটি এই চাহিদা থেকে আমাদের বের হয়ে আসতে হবে সামনে উপস্থিতি আলোচনা শেষ করে দিচ্ছি একই কথা আপনাদের বলে যায় অন্য কথা বলেছেন একে যাবে তখন যখন কোন মানুষ তিনের চাইছে থেকে দিন গ্রহণ করতে পারে না বুঝতে পারে না তখন তিনের রসি এক একে ছিনতে শুরু করবে আমরাও যা দিনের ছায় এখন আসি এখনো এলাকাতে দিনের বক্তব্য হয় মসজিদ মধ্যে আলোচনা হয় এই আলোচনা শোনা আমরা যেন এই ধরনের চাই নিজেদের কাছ থেকে অজ্ঞা থেকে মূর্ধ থেকে নিজেদেরকে বাঁচাই এবং কড়া এবং শ্রদ্ধানুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে আমাদের সর্বা আমাদের সকলকে ওরা এবং শ্রদ্ধা অনুযায়ী